কয়েকটি প্রশ্ন আসছে আমরা সংক্ষেপে একটু বলেই আমরা এক তালা নাই এক তালাটা হইলো জামাতবদ্ধ সম্মিলিত করা যাবে কি যাবে না একতলাপটা এই জায়গায় কিন্তু আপনি নামাজের পরে সালাম ফিরেছেন সালাম ফিরে এক ঘন্টা আপনি দোয়া করেন কোনো অসুবিধা নাই বরং এটা উত্তম নামাজের পরে দোয়া কবলের সময় আপনি সেখানে আল্লাহর দোয়া করবেন এটাতে করবেন নেতৃত্বে সব মুসল্লিরা একসাথে করবেন কিনা এটার ব্যাপারে কথা এটার ব্যাপারে হলো নবী সাল্লাহ সালাম তারা জীবনে কখনো দোয়া করছেন জিকির করছেন কিন্তু একজনের ইমামের নেতৃত্বে সবাইকে নিয়ে করেন তারা পতোয়া দিয়েছেন সলাৎ সালাম ফিরানোর মাধ্যমে শেষ হয়ে যায় এরপরে সলাথ কিছু বাকি থাকে না কেউ যদি মনে করে যে এরপরে এই মোনাজা সম্মিলিত মোনাজাতটাও নামাজের একটা অংশ তাহলে এটা বেদা কয় ভাত খাইলাম হাত ধুলাম না মজা লাগে নাই মানে মনাজাত করি নাই তারপরে আর এক জায়গায় গেছি মীনা এবং আরাপাতে তো কয়েকজন ভাই বলতেছে কাহারে দেখো এই জায়গায় এসছি আল্লাহর করে এসছি আল্লাহর ছাড়ো একটু দোয়া এরা করে না কাছে আপত্তি। আমাদের আপত্তি না মোনাজাতে আপত্তি না আপত্তি না। আপত্তিটা হলো কাইফিয়াতে পদ্ধতিতে আমার রাসুলের পদ্ধতিতে হইতে হবে পদ্ধতিটা যদি আমার রাসুলের বাহিরে যায় এটা শুননত হবে না এটা বেদাত হয়ে যায় আহলুল আলমের ঐক্যমত এটা জায়েজ নেই এটা এটা অমুসলিমদের কাজ এটা হিন্দুদের মুর্শিকদের কাজ তারা এটা আবিষ্কার করছে এই জন্য মুসলিমেরা কখনো একজন আরেকজনের পাঁচ সালাম নেই সালাম হলো মৌখিক ভাবে মুখ দিয়া কিন্তু আমরা এই দেশে মুর্শিকদের সাথে ও মুসলিমদের সাথে বসবাস করতে করতে তাদের রোগটা আমাদের ভিতরে পর্যায়ক্রমে ধর্মীয় লেবাসে ঢুকে গেছে আর যে সমস্ত মানুষেরা এই মুর্শিকদের সাথে যেসব দেশের লোক বসবাস করে নাই ওইসব অঞ্চলে কিন্তু এটা ঢুকে নাই তারা এটা জানেও না যে পাড়ে জীবনে শুনে আস্তে আস্তে মা বাবা ছেলেটা বেআ হয়ে গেছে ছেলে এটা সালামও করলো না শ্বশুর বাড়িতে গেছে সালাম করে নাই জামাই এটা তো বিরাট বেয়াদব জামাই কোনো আদর পাওয়ার সম্ভাবনা নাই জামাইকে আদর পাইতে হইলে তো একটু হইলো শাশুড়ির ছোট এরকম দেখছেন হ্যাঁ হ্যাঁ দিতে থাকেন আমরা প্রশ্নের উত্তর দিই আপনারা দিতে থাকেন শাশুড়ি জামাইতে বয়সে ছোট তাও কিন্তু জানাইয়া যায় ফাঁদুরি পায়ে করিও না সুন্নত পদ্ধতি হলো আমার নবী সালামের চাইতে বেশি বুজুর্গ হইতে যাইও না যে নবী সালাম সবসময় সালাম দিতেন মুখে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবার এটা পায়ের সাথে এটার কোন সম্পর্ক নাই মানুষ মারা গেলে তিন দিন চার দিন অথবা ৪০ দিন চল্লিশ করা যাবে কিনা মানুষ মারা গেলে তাদের জন্য সদাকা এটা অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত যে সদাকা করবেন মা বাবা বা ইবেন সবাই পাবে দোয়া করবেন দোয়াটা পাবে নবিসামকে জিজ্ঞাসা করা হলাম আমাদের মা বাবা মারা গেছে তার হক বাকি আছে অঙ্গীকার আছে সেগুলো বাস্তবায়ন করবা তারপরে মা বাবার বন্ধু বান্ধব যারা ছিল তাদেরকে সম্মান করবা আত্মীয় স্বজন যাদের সাথে মা বাবার সম্পর্ক ছিল এদেরকে সম্মান করবা এইগুলো হলো মা বাবার হক মৃত্যুর পরেও অবশিষ্ট থাকে আর সদাকা করবা মানুষকে সালাম দিবা আর মানুষকে খাওয়াইবা তাহলে খাওয়ানোটা একটা আবাদত কিন্তু ওই যে প্রথম মোনাজাতের ব্যাপারে যে কথাটা বলছি খাওয়ানোটা এবাদত কিন্তু পদ্ধতিটা সিস্টেমটা আবার খাওয়ানোর সিস্টেমটা নবিসের সাথে ভালো কাজ মুসলিম অমুসলিম নির্বিশেষে আল্লাহর বান্দাবান্ধীদেরকে খাওয়াইলে সবাব কিন্তু একজন মারা গেছেন তাকে কেন্দ্র করে আপনি যখন তিন দিন দশ দিন বিশ দিন চল্লিশ দিন বা মৃত্যু বার্ষিকীর দিন আপনি মৃত ব্যক্তির সাথে সম্পৃক্ত করে নিলেন তিন দিনের দিন দশ দিনের দিন বিশ দিনের দিন এরকম দিনক্ষণ নির্দিষ্ট করলেন মাইনেতের সাথে নির্দিষ্ট করলেন তখন এটার থাকে না তখন এটা হয়ে যায় মানুষ মরে গেলে হুজুর দেখে খতম করা যাবে এটা তো বলবেন হুজুর টাকা পয়সা দিতে পারবো না খতম যাওয়া পারেন করেন তখন দেখবেন কয় খতম হয় সমাজে গরিব মানুষ মারা গেলে দেখবেন যে কোনো খতমের জোয়ার নাই আর দো মানুষ মারা গেলে চলতেছে এই খতমটা নবী সালামের স্ত্রী মারা গেছেন নবী সালাম জীবিত থাকা অবস্থায় দুজন স্ত্রী মারা গেছেন তারপরে নবী মেয়ে মারা গেছেন ছেলের মারা গেছেন াম এরকম কোন নজির কোন হাদিস আসে নাই এজন্য যেটা করতে হবে নবীল দোয়া শিখেছেন মাইয়া মারা গেলে কি কি দোয়া পড়তে হবে ওই দোয়া বেশি বেশি পড়তে হবে আর আর ওই সূত্রটা মনে রাখবেন যে শারীরিক আবাদত কাউকে দেওয়া দেয় না কোরআন এক তালাওয়াত এটা শারীরিক আবাদত এটা তো শরীর দিয়ে করতে হয় এটা টাকা দিয়ে হয় না আল্লাহকে আমাদের সবাইকে বোঝাতে অফিজ্ঞান করুন